আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদলালাহ ওয়া মান ইউয্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাল্লিশ মোতাবেক চৌথা সেপ্টেম্বর দু হাজার একুশ ধারাবাহিক আলোচনা সারুস ইমামি রহমতুল্লাহ আলের পর্ব নম্বর পঁচিশ এই কিতাবের অর্ধেক পর্যন্ত মোটামুটি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আবার হিসাবে পঞ্চাশটি পর্বে এই কিতাব শেষ হয়ে যাবে আর ইনশাআল্লা আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি হায়াতে বরকদান করেন আর বিশেষ কোনো কারণে যদি লম্বাম থেকে বাইরে কোথাও সফর না করতে হয় এই বারগুলিতে তাহলে ইনশাআল্লাহ রমজানের আগে শাহবান سہج کر دیں মানুষরা ربدال عالمین বেশি مانسا بس بوجھ آلار فارسی دربی تے رو दर्शन आल्ला दर्शन आलोचना मानुषे गुमराहि गुप्त तरह गुमराहर कारण सम्पर् आलोचना आल्ला रबुल आलमीन जो पापी देखे काफे मुशरिक আর তাদের অনুসারীদেরকে জাহান নামে শাস্তি দেবেন স্থায়ী অথবা অস্থায়ী কাফের মুশরেকদেরকে স্থায়ী শাস্তি দেবেন আর যারা মুসলিম পাপিষ্ঠ বিনা তবায় বিনা সংশোধনে বিনা পরিচ্ছন্নতা আল্লাহর সামনে হাজির হয়েছে আসামি হয়ে তাদের চাইলে আল্লাহ শাস্তি দেবেন অস্থায়ী আর চাইলে আল্লাহ মাফ করবে তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে যে বিষয়টি এখানে রয়েছে তা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ করবেন আল্লাহর দিদারে ধন্য হবেন জান্নাতে তাহলে মমির আল্লাহকে দেখবে দেখবে আর হাঁসের দেখবে বিচার বিষয়টি আলোচনাতে দিবসারিত আলোচনা হয়েছে জাননাতে দেখবেন কিন্তু সর্বপ্রথম কে দেখবে এটি একটি নতুন বিষয় এখানে রয়েছে যেটা এর পূর্বে যে আলোচনাগুলি আমাদের আল্লাহ রুয়ার সম্পর্কে আছে হয়তো ওতের নেই বলছেন লেখক যে সর্বপ্রথম আল্লাহ কে দেখবেন দার থেকে দারার মানে ক্ষতি যে দৃষ্টি শক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সে কে অন্ধ দুই চোখে দেখেন অন্ধ অন্ধরা যেহেতু দুনিয়াতে আল্লাহ রবীন্দ্রের কত সুন্দর সুন্দর সৃষ্টি কিছুই দেখতে আহ। কত সুন্দর আকাশ নীল আকাশ সামনে পেছনে ডানে বামে নিচে ওপরে সবদিকে দিকে তাকাচ্ছেন পৃথিবী যারা ঘুরেছে বা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছে তারা জানে যে আল্লাহর জমিনে কত যে সুন্দর সুন্দর দৃশ্য আছে এক এক দেশে এক এক অঞ্চলে এক এক এলাকায় একই দেশে বহু রকমের দৃশ্য কোথাও বাগানের দৃশ্য তো কোথাও পাহাড় পর্বতের দৃশ্য কোথাও আর অন্য কোন প্রাকৃতিক দৃশ্য হ্যানল্লাহ নদী নালার দৃশ্য সাগরের দৃশ্য সব হ্যান্লাহ তো দুনিয়ার এ সমস্ত নিয়ম তারপরে নিজের ছেলে মেয়েকে দেখতে পাইনি দেখতে পারেনি অন্ধ্রী কেমন স্ত্রী কে দেখতে পারেনি দেখতে পারেনি বা এর প্রতিদান হিসেবে আল্লাহ রাবুল আলমী কি দেবেন এক তো সাহি হাবিসে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কারো যদি আল্লাহরাব দুটো চোখ নিয়ে নেন মানে দৃষ্টি শক্তি নিয়ে নেন আর সেই ব্যক্তি যদি মমিন মুসলিম হয় কমপক্ষে কাফের হলে তার অন্ধ কাফের হলে জানলাতে চলে যাবে না শিরিক করেছে করেছে করে মারা গেছে ইমান ভঙ্গ করেছে জাদুঘর গনক তাহলে তার জাননাতে যাবে না কিন্তু মমিন মুসলিম ইসলাম নষ্ট করে নাই যত গুনা থাক না কেন যদি দুটো চোখ থেকে বঞ্চিত থেকে থাকে দুনিয়ায় তার বদলে আল্লাহ কি দেবেন জান্নাত দেবেন এটা তখন মনে একটা শান্তি আসে যা চোখ গেছে গেছে কিন্তু জান্নাতটা তো পাবন সাং ঠিক কিনা এটি শহীদ হাদিস যেটা বললাম অন্ধ ব্যক্তি জান্ন ইনশাল সুম্মা রেজাল তারপরে পুরুষরা দেখবে সোমবার নেশা তারপরে মহিলারা দেখবে আয়নে রৌ সেহীন তাদের চক্ষু দ্বারা অর্থাৎ আমরা বলে থাকি আমাদের ভাষায় অন্তর্দৃষ্টি দিয়ে দেখা তুমি একটু চিন্তা করে দেখো না বলছি না বলছি না তারা কি দেখে না এই ওট যে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে পাহাড় পর্বত বলেছেন না দেখাটা দুই একটা হচ্ছে চোখে দেখা সারা জীবন প্রতিদিন ওঠ দেখছে প্রতিদিন পাহাড় দেখছে পাহাড়ি এলাকার মানুষ প্রতিদিন জমিন দেখছে প্রতিদিন আকাশ দেখছে মানুষ চোখ আছে দেখছে কিন্তু এগুলো নিয়ে কোনো চিন্তা করে না এ দেখাতে কোনো লাভ আছে আল্লাহ শুধু এই দেখতে বলেছে তার এই চোখ দিয়ে দেখার কথা আল্লাহ বলেন নাই আফালাই আনুজন গভীরভাবে চিন্তা করে দেখে দেখেনা চিন্তাশীল হয়ে দেখতে হবে বিশাল আকাশ এমনিতে তৈরি হয়ে গেছে কন বানো নেই কোন সৃষ্টি সৃষ্টিকর্তা নেই এত বোকার বোকা নাস্তিক অথচ এই বোতলটাও নয় এ বোতলের ঢাকনাটা সম্পর্কে যদি আমি বলি কোন কারখানাতে তৈরি হয়নি কোনো মেশিনে তৈরি হয়নি এমনিতে প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে গেছে যেমন কি বলছে নাস্তিকরা সব প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ নাস্তিকদের কথা আর তারপরে যদি বলি তো আমাকে কি বলবেন মস্তিষ্ক বিক্রি পাগল হয়ে গেছে আপনাদের ওস্তা ধরলেও পাগল বলবেন বলবেন না আর আমাদের আমাদেরকে কি করছে রসিকতা করছে মজা করছে বিশাল আকাশ বিশাল জমিন আর দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের মাস যদি মরুভূমির জাহাজে চলতে থাকে কিছু হবে না পানি একবার পান করে নিল সপ্তাহ সপ্তাহ চলতে পারে ওই পানি আপনার মেনেটে মেনেটে পানি লাগবে যদি ওই রকম মরুভূমিতে পড়ে যান গরমের দিনে আল্লাহর তাহলে এই দেখা মানে চোখ দিয়ে দেখা নয় তাই না দৃষ্টি দিয়ে দেখা গবেষণামূলক দেখা এটা দেখে এর বা এসবের বানানিওয়ালাকে সৃষ্টিকর্তাকে তাকে উদ্ঘাটন করা তার সন্ধান লাভ করা তার খোঁজ যখন হাসিল হয়ে তার সম্পর্কে যখন ইলমুল ইয় দৃঢ় বিশ্বাস হয়ে যাবে তখন তার হক রয়েছে অধিকার রয়েছে তিনি আমাকেও সৃষ্টি করেছেন সুতরাং তার অধিকার হক রয়েছে আমার ওপর তো সেই হকটা কি আবধুন এবাদত করতে হবে তাহলে এবাদত কি নিয়ম পদ্ধতিতে করতে হবে তা শিখতে হবে শিখার পর এবাদত করতে হবে এবাদতের দিকে মানব জাতিকে আহ্বান করতে হবে এই চেন ইসলামী হচ্ছে ইসলাম फिर विषयित प्रथम अल्लाह এমন একটি বিষয় এই এমন একটি ইস্যু এখানে উল্লেখ করা হয়েছে যার কোন দলিল নেই দলিল হচ্ছে ওহি দলিল হচ্ছে। ওহি আমার কথা দলিলিফা শাহি মালিক কথাও না। দলিল মালিক আহমদ তার আগে তারপরে অলামাকের আমি যে আপনাদের সামনে বলছি সরাসরি আমার কথার পেছনে কথার সমর্থনে যদি একটা আয়াত পেশ করতে পারি এটা হাজ বেশ করতে পারিস সেটা দলিল কোন দলিল নেই বলছে এই মর্মে শুধুমাত্র প্রখ্যাত তবেই হাসান বাসুর রহমতুল্লাহ আলের উক্তি রয়েছে তার মানে না রসর কথা বলেছেন আমা সর্বপ্রথম রবকে দেখবেন রবের চেহারা দিকে তাকাবেন দেখতে পাবেন কে আমা যে অন্ধ আমা মানে অন্ধ সহজ ভাষা আর দরির এটা হচ্ছে মুশকিল ভাষা এম আমার এই উক্তিটি উল্লেখ করেছেন তৃতীয় খন্ড পাঁচশো আর বিষয়বক্তি এটাও কোন সহি সনাদা নেই এর সনদেও একজন বর্ণনাকারী রয়েছেন যিনি অপরিচিত আর কোন সাহাবি থেকে শুনেছেন তাহলে সাহাবিও নবী সাল্লাহ থেকে শুনেছেন মন গোড়া কখনো বলবেন না তাই না আমাদের মতো না ওল্লাহ তাহলে বিষয়টা হ্যাঁ তবে আল্লাহ কে দেখবে সবাই দেখবে কে আগে দেখবেন মর্যাদার দিকে দিকে যদি দেখা যায় আমি আর দেখবেন জি নবী সালামের পূর্ণিমার রাতে পূর্ণিমার রাত ছোট চিকন চাঁদ কে দেখতে অসুবিধা হয় প্রথম দিনে দ্বিতীয় দিনে চাঁদ অনেক সময় আমি দেখছি আপনি দেখতে পান না হ্যাঁ ঠিক কিন্তু পূর্ণিমার চাঁদ সারা দুনিয়া আপন আপন জায়গায় ভিড় হয়েছে দেখতে গিয়ে ভিড় হবে না তোমরা চাঁদ কে দেখে থাকো লাইলাতাল বাদর পূর্ণিমার রাতে লো দামি এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে তোমরা কখনো সেখানে ধাক্কা ভিড় করো না কোনো ভিড় হয় না সেখানে এখন ক্ষতি করে ফেলে ভিড়ে দেখেছেন দৃশ্য আজকাল সোশ্যাল মিডিয়া খুব দেখছেন কোন একটা শুধু ফর্ম নামার জন্য এমন ধাক্কা ধাক্কি যে পায়ের পায়ের তলায় অনেক পাঁচশো চুয়ান্ন নম্বরের ছয়শ তেত্রিশবন আল্লাহকে দেখবে বিশ্বাস করা ফরু যার ফলে শুধু কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হয় সুস্পষ্ট বিষয় সেই হাদিস দ্বারা যদি থাকে আর সেটা অস্বীকার করে তাও কাফের হয়ে যাবে অনেক ক্ষেত্রে কোন ক্ষেত্রে হবে সেটা সাধারণত ইস্তেহাদের বিষয় রয়েছে কেউ হয়তো সেটাকে মানুষ বলছে তখন এটা বলতে পারে না যে না অস্বীকার করেছে সুতরাং কাফের যার রফেদান করে না কাফের ভালো অধিকার কারণ মাসলা ইতালাফি কিন্তু কেউ যদি যেটা অস্বীকার করে আখি কে অস্বীকার ভবিষ্যৎ কুমুরাহ কুকুর পর্যন্ত পৌঁছতে পারে ওই রকম ঠিক তারপরে বলছে ওয়াল আমরা হিমা আর জেনে দেখো হে পাঠো আর যত কুফরি আর দিন ইসলামের ক্ষেত্রে সংশয় বেদাত গুমরাহী ভ্রষ্ট বিভ্রান্তি এসেছে এই সমস্ত এসেছে কি কারণে এলমুল কালামের কারণে এলমুল কালাম হচ্ছে দর্শন যুক্তিতে মুক্তি খুঁজায় যেখানে যুক্তিতে কারণ এলমুল কালাম নিয়ে যারা দর্শন নিয়ে যারা আলোচনা করেছে তারা যুক্তিকে হ্যাঁ আকলকে বিবেককে ওপর প্রাধান্য দিয়ে দিয়েছে এটা যুক্তিতে ধরে না আল্লাহর হাত কেমন হয় আল্লাহর হাত না না না তাহলে আল্লাহ কুদুরহা অস্বীকার করে দিলাম কেউ অস্বীকার করে দিল কেউ না গুমরা হয়েছে কেন গুমরা হয়েছে ইলমুল কালামের কারণে দর্শনের কারণে যুক্তিতে মুক্তি খুঁজার কারণে যুক্তিতে না গিয়ে যান্নাত পেতে হবে জাহান্ন থেকে মুক্তি লাভ করতে হবে ওহির অনুসরণের মাধ্যমে এই পথে ছিলেন রাসুর উল্লাহ সাহাবাই কেলামগণ যার উপর ছেড়ে গেছেন যদিও তাবেইনদের যুগে বিদাত শুরু কিন্তু কম ছিল তারপরে যে বিদাঁধ বাড়লো বহুমুখী বিদাত আর এই আবাসীয় যুগে এরবুল কালাম দর্শন ফলসাফা আর লজিক ইসব নিয়ে চর্চা যখন মুসলিমরা শুরু করলো গ্রীক ফি গ্রীক দর্শন যখন অনুবাদ আসতে শুরু হলো তখন মুসলিম আর আর মতলা খাবার খাবার তার আগে পয়দা হয়ে গেছিল বহু এরকম গুমরা ফিরকা পয়দা হলো সুফি হ্যাঁ অফিস তার আগে শিয়ারা পয়দা হয়েছে জি এইভাবে আর কি তো বলছেন এই কথা যে কোনো সময় বেদিনী বা বিধর্মী জিন্দিকরা নাস্তিক আল্লাপর কালে বিশ্বাসী নয় অথবা সন্দিহান এরা জিন্দিক আসলে সালবদের ভাষা এরা কি জিন্দিক বিধর্মী জিন্দিকের বাংলায় অনুবাদ বিধর্মী আর এর বিধর্মে বিশ্বাসী নয় অথবা ইত্যাদি এটা বলছেন যে কোনো বিধর্মিতা এসেছে যে কোনো সময় ওয়ালা অথবা কোন কুফরি ওয়ালা শাক অথবা কোন সংসায় সন্দেহ আর এসছে যেমন এক একটা বিদাতের উদাহরণ দিই মিলাদুল নবী নবীর জন্মবার্ষিক আমরা কি এতই খারাপ আমরা কি এতই হতভাগা যে খ্রিস্টান রাইসা আলি পঁচিশে ডিসেম্বরে ওরা জন্মদিবস পালন করবে আর আমরা কেমন কথা হইল আর বিবে প্রাধান্য দিয়েছে দলিলের ওপর এই কথা দেখার প্রয়োজন তো তার নবতী জীবন তেইশ বছর পেয়েছেন তেইশ বছরে তেইশ বার করে রবিউল মাস বার রবি এসছে তিনি কি নিজে করেছেন উত্তর খুঁজুন তারপরে তারপর একশো দশ হিজরি পর্যন্ত থাকলেন তারা কেউ করেছেন তাবইনরা কেউ করেছে। আরে হাসানি করেছেন মোহাম্মদ বিন শরীন করেছেন সঈদ বিনোসাইব করেছেন কোন সাহাবিম কোন তাবি করেছেন এমনকি আবহাওয়ারিফা সফি মালিক আহমদাম তো হানাফি নিজেদের বলছো মিলাদি তা আবহানি হা মিলাদ করেছে না দলিল না মুক্তি খুঁজে না যুক্তিতে মুক্তি খুঁজেছে আর একটা যুক্তি কি সারা বছর কত নাফার করলাম কত গুনা করলাম নবীর কথা খেয়ালি আসলো না তো সারা বছর সংশয় এগুলো সংশয় এ সংশয় দূর করেছে কোরআন সন্ন্যার আলম বল আসলে তোমার এসব যুক্তি চলবে না আগে দলিল দেখতে আমি দলিল কি বলছে আগে দেখত আদর্শ রস তোমার জন্য আদর্শের অন্ধ তকলিদ করছো হানফি শালিক আবু হানিফা শাফি মালিক আমাদের দোহাই দিচ্ছ তারা কে দেখো যদিও তারা দলিল না তারপরও দেখো তারপর গায়ের জোর করবে কথা বলছেন মুক্তি খুঁজতে গিয়ে গুমরা হয়েছে যে কোনো গুমরাহী হাই অথবা দিনের ক্ষেত্রে যে কোন রকমের বিভ্রান্তি হচ্ছে বিভ্রান্তি কোরআন কেরিমে দু তিনটা আয়াত করে নিল যে আয়াতগুলিতে শুধু লড়াই লড়াইয়ের কথা আছে আছে বদর অভিসে লড়াইয়ের কথা কোরআন কেরিম আছে হ্যাঁ কাফের নেতাদেরকে মারো করে কিন্তু যেকোনো কাফের মারতে বলা হয়েছে না যে কাফের নেতা অথবা তাহলে হার্বিদের ক্ষেত্রে শুধু যে আপনাদেরকে বাঁচতে দিতে চাই না তাকে মারেন কিন্তু নিরীহ মানুষ আপনার সাথে কাজ করে আপনার দেশে বাস করে হ্যাঁ সে মানুষ সে জিম্মি হতে পারে সে মুস্তামান হতে পারে হ্যাঁ সুতরাং তার বেচা থাকার অধিকার আছে যে আপনাকে বাঁচতে বাঁচার অধিকার দিচ্ছেন না তার বাঁচার অধিকার নাই তখন তাকে মার তার ক্ষেত্রে কিন্তু জঙ্গিরে জঙ্গিরে ওই দুই তিনটা আয়াত নিয়ে আলেমার আজকাল ভোগ বিলাসী হয়ে গেছে আমাদের এরা দুনিয়াদার হয়ে গেছে পয়সাট পিছনে ছুটেছে এরা যেহাদের কথা বলে না হাউজ বিল্ডার সহি যা হলো মূর্খ এজে যে ফির দিন দিনের ক্ষেত্রে বিভ্রান্তি বিভ্রান্ত হয়ে যাওয়া দুটো আয়াত পড়ে মনে করলো যে এত পন্ডিত হয়েছি गुमराहिगुली बहुमुखी गुमराहिगुली एस गुमरा गुमरा हमारे गुमराहि संसय हम बेदा हम जोधर छोटो बड़ा कीसे इल्ला कलम इलमुल कलम दर्शन इसलमेर नामे दर्शन ग्री दर्शन ने प्रभावित हुए जुक्त लड़ाई जुक्ति दिए গিয়ে তারা আরেক গর্তে আছাড় খেয়ে পড়েছ আশায়রা যারা মাতরি দিয়া তারা মোহতাজা রদ করতে গেছে মোতাজেলা আমাদের খারাপ তাদের রদ করতে গিয়ে তারা বিভ্রান্তিতে পড়েছে কিন্তু যারা বিভ্রান্তি তো পড়েনি জাহমিয়া কাদরিয়া কোন কারো বিভ্রান্তিতে পড়েনি রসরুল্লা এই পথের উপর এই সবগুলি কুমরা কেউ বড় কুমরা কেউ ছোট গুমরা কিন্তু সবগুলি কুমরা কিন্তু এই আদর্শ বাদ অন্যদিকে যারাই গেছে বোঝা গেছে কিনা জি আলোচনা করতে গেছে এবং তর্ক বিতর্ক বহাস কোনদিন কল্যাণ নিয়ে আসে না একমাত্র একটি বহাস কোরআনে ক্রেমে যেমন নিন্দাও করা হয়েছে তর্কের কথা বলা হয়েছে দুটো সমন্বয় হইতে হবে যেখানে অনুমতি দেওয়া সেখানে কি ভাষায় বলা হয়েছে অন্য বুমরা যখন ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ তর্কের কথা বলছেন তোমরা কি করবে না তর্কে জড়াতে যাবে না আল্লাহ আল্লাহ তো তর্কে জড়াতে যাবে না তর্ক বহাস করবে না সবচেয়ে উৎকৃষ্ট যেটা হইতে পারে সবচেয়ে বেস্ট যেটা পন্থা হইতে পারে সেই তরিকাতে তাদের সাথে তর্ক করতে পারো ধর্মীয় বিষয়ে যেমন ডক্টর জাকের নাইক করেছেন আল্লাহ যেন তার হেফাজত করে তার আগে তার ওস্তাদমাদ করেছেন এবং এই এইরকম অনেক আছে যারা বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা ইসলামের সাথে করে ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করেন যদি সেখানে গিয়ে নিজে বিভ্রান্তি থেকে বাঁচতে পারে তাহলে কিন্তু নিজেকে বিভ্রান্ত হয়ে যায় তো মহামুশকিল আবার কেন কে গর্তের কাছি গেলে নিজে গর্তে পড়ে যায় কোনটা সেটা হচ্ছে যেখানে ধর্মীয় বিষয় নিয়ে আপনার রুমমেট এর সাথে তর্ক করতে গিয়ে কোন রকম আক্রোশ হবে না রাগারাগি হবে না মেজাজ গরম হবে না এখন মারামারি ফাটাফাটি মসজিদ দখল করা করে এমন শুরু হয়ে গেছে রাস্তাঘাটে বের হওয়া করে যারা কমজোর যাদের হ্যাঁ সংখ্যা কম তাদের রাস্তাঘাটে বের হওয়া মুশকিল করে দিয়েছে এই বহস মনাজারা করতে গিয়ে যাইস নয় কোথাও বোঝা গেছে কিনা মসজিদের আক্রমণ হতে লেগেছে মাদ্রাসের আক্রমণ হইতে লেগেছে কিের জন্য খামাখাই তর্কে জড়াইতে গেছেন এটা গাড়ি চমজোর হয়ে আছেন বা আপনার দল কমজোর হয়ে আছে সুতরাং আপনি সেখানে জীবনের মতো কাজ করবেন আরো সোহাইবকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ কিছু বলতে পারছেন কিছু বলতে পারছেন মোদি নাই কি ওই রকম ছেড়ে দিতেন তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে এই কোথায় আছেন এটা দেখার বিষয় নেই সৌদি আরবে যেভাবে আলোচনা করছে সেইভাবে আলোচনা করতে হবে আমরা আপনার গ্রামে যে যেখানে আপনি একাই অথবা আপনার জন তারা হচ্ছে শত শত বিদাত পন্থী নাকি ওঠেই না উত্তম পন্থা সবচেয়ে উত্তম পন্থা বা উত্তম পন্থা কোনটি সেটি হচ্ছে সেটি এই যারা তর্কবিদ তাদের ভাষায় মোনাজ আড়ায় মজাদালা নয় মোকাবারা নয় নাই এবং নিজের মানিয়ে নেব আর ওন করবো হারান দুইজনে দৃষ্টি দেখেছে হকের ওপর হক কোনটা বুঝতে পারেনা দুইজনে যদি বুঝিয়ে নিত যে হক কোনটা তাহলে তো তর্পে না আমি যেটাকে হক বলছি সেটা আপনারা যদি হক বলেন তাহলে তর্ক হবে তর্ক হবে আপনারা বলছেন তাহলে কি করতে হবে যদি ঝগড়ার ভয় থাকে তাহলে তর্কে যেতে হবে না কিন্তু আপনাদের উদ্দেশ্য হচ্ছে বা আর আপনাদের মধ্যে আলেম আছে যে তাবিজ পন্থী তার উদ্দেশ্য হচ্ছে যে আসা বিষয়টা স্পষ্ট হোক হ্যাঁ আর ঠিক আছে আপনি বুঝান আমিও আমার কথা পেশ খুলে, খোলা অন্তর নিয়ে দুইজনের উদ্দেশ্য হচ্ছে আল ওসুল ও আল হক হক সত্য পর্যন্ত পৌঁছা এর নামাজারা এটা করেছেন সালামদের মধ্যে বাড়ছেন এম আম এক শাহ চার সের মদিনা আসলে এমা মালিক রহমা মদিনার সাম বলছেন কেমন কথা আপনার এক দিচ্ছেন তাতে কি করেছে ওইটাকে একশা কে আধা করে দিয়েছে না গ্রাম্লা বলছেন আচ্ছা তোমাকে যদি নবী সাল আলু শাহ দেখিয়ে দিই যেটা যে তিনি ফেতরা দিয়েছেন আর ওইটা পরম্পরা আমার কাছে পৌঁছেছে হচ্ছে কথা মেনে নেওয়া দেখে দিলে মেনে নেব ঘরে ঢুকলেন আর নিয়ে এসে বলে হা যা এটা হচ্ছে রসুলের এই কাঠাতে মাফ করে দিই তো এই পাত্রে দি এই পাত্রটাই হচ্ছে কাঠা কোন দাঁড়িয়ে পাল্লার ওজন নাই কিন্তু আর ওস্তাদের মশলা ছিল যে ওই চার সের এর আস আর সেটা আদসা দিত ওইখান থেকে ফিরে গেলেন বলছেন না স্বামী মোদিনায় দেখে আলাম তাহলে ওস্তাদের ফটো কেন নেবো আগে ওস্তাদসুল উল্লাহ এইভাবে বুঝলি তো হইলো এটা হচ্ছে আমাদের সৎ যেটা হক মেনে নেবো অসুবিধা নেই নমনীয় দুইজনে তাহলে ঠিক আছে কিন্তু আগে থেকে লাঠিশোটা নিয়ে রেডি রেখেছে নিজের দলবলকে শৈতানরা আর উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে হ্যাঁ মানিয়ে নেবো আর না মানলে পিঠে মানাবো চার নম্বর চারটা দলিল পাঁচ নম্বরের দলিল পাঁচ নম্বর ইসলামের দলিল হচ্ছে চারটা চারটা দিয়ে পারে না বেদার পন্থীরা বাদিল পন্থীরা কখনো চারটা দিয়ে পারবে না কোরআন হদিস ইতাবলাহ সন্নাত রসুল্লাহ ইজমায় আহম্মদ কয়াস এই চারটা দিয়ে পারবে না তখন কি পাঁচ নম্বর হচ্ছে আশা লাঠি লাঠি ছটা তাদের সাথে আলাপালোচনা দরকার নেই ওদের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন এখন এই নিষেধের আয়াতগুলি শোনেন আল্লাহ রব পুরানি কেন কি বলেছেন তাই পুরোটা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ বাকি আছে তাহলে যতগুলি গুমরা এসেছে বললেন কোনখান থেকে ইলমুল কালাম থেকে আর যারা ইলমে কালাম এই যে দর্শন ইসলামের নামে যে দর্শন এসেছে যারা দার্শনিক তাদের পক্ষ থেকে বিভ্রান্তি এসেছে আর যারা এই তর্ক বিতর্ক করে আর ঝগড়া মেরা একই অল খুসুমা এই তিনটি শব্দ প্রতি শব্দের মতো জি জেদাল মানে ঝগড়া আর মেরা মানেও ঝগড়া তর্ক আর খুসুমা মানেও ঝগড়া ঝগড়া বিতর্ক তো এইগুলো থেকে কি হয়েছে ঝগড়া করার তর্ক করার ধর্মীয় বিষয় ধর্ম বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করার কিভাবে ধৃষ্টতা দেখায় অল্লাহ তাল্লাহ অথচ মহান আল্লাহ বলছেন কাহারু एकम्र तर्क झगड़ा स्पष्ट आयाते जुक्ति पेश कर तरह कफुरी आरोप তারপর বেরেল সব জানে আসমান জমিনের সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তো খবর রাখেন সব জানেন এই আকি নাই বেরেল আকিটের আকিটায় आये कठोर भाई नाफे झगड़ा विवादा विवादस्तना कौन जे निया का मेरे दीनता हराम सुतरा तुम जन्म आवश्यक हमने সন্তুষ্টি প্রকাশ করা আসার মৌকু ও আহরুল আসার আহরুল আসার আহরুল আসার মানে আহরুল হাদিস মহাদিস হ্যাঁ হাদিসের যারা পন্ডিত হাদিসের যারা দলিল পেশ করে তাদের অনুসরণ করো আর আহরুল হাদিসের দলিল থেমে যাওয়া এবং নীরব হয়ে যাওয়া আল্লাহ রব আলমিন হাত আছে এটা জানলাম কিন্তু কেমন এটা জানিনা সুতরাং এখানে কি করবেন কফ থেমে যাবেন আর শকুত মানে চুপ হয়ে যাবেন তৃতীয় যে বিষয়টি মানুষকে শাস্তি দেবেন আজাব দেবেন জাহান্ন কোন মানুষকে কাফের মুশে জাহান্নমিত মানুষকে যারা জাহান্নমের হকদার তাদেরকে জাহান নামে যাওয়ার মতো কাজ দুনিয়াতে করেছে তাদেরকে জাহান নামে শাস্তি দেবেন জাহান নামে আগুন দিয়ে জ্বালাবেন এটা ঠিক আছে আর একটি হচ্ছে বাধা নাকাল সালাসেল আগলাল না আনকাল আর সালাসেল এগুলি কাছাকাছি আগলাল গেলডুনের বহু বচন বেড়ি ভাষাগুলি তিনটি শব্দ কোরআনিকারিম এসেছে যে এই দিয়ে আল্লাহ অপরাধীদেরকে কাফের মুশ্রেকদের পা শাস্তি দেবেন এখন এই শাস্তিতে যে আল্লাহ বেড়ি পরিয়ে রাখবেন আল্লাহ বেড়ি পরানো শৃঙ্খল লাগানো শেকল দিয়ে বাইরে হবে এটা আর একটা এই মশলায় কেউ ভিন্ন মত পোষণ করে বলছেন না এই আজাবগুলি যে বেড়ি পরানো আর শৃঙ্খলাবদ্ধ করা বা শেকল পরানো এটা হবে জাহান নামের বাইরে তাই বলছেন লেখক বলছেন বিশ্বাস যে জাহান্ন জাহান্ন করে ফেহিম এমন সময়ে এমন অবস্থায় যখন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে জ্বলবে তাও তাদের ওপরেও জ্বলতে থাকবে অতাহ তাদের নিচেও জ্বলতে থাকবে অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত অবস্থায় এই রকম তাদের হাত পাধা থাকবে এখানে এই আলোচনাগুলি যখন এলো তখন আয়াতগুলি মর্মে দেখা যাক হ্যাঁ আল্লাহর বলছেন সুরায় কাফির সুরে গাফির অপর নাম আল সুরায়কমেন টেনে হে নিয়ে যাওয়া হবে ফিল হামিমে কোথায় হচ্ছে গরম উত্তপ্ত আগুনে উত্তপ্ত আগুনে কি নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি বহু বচন মানে শেকল সমূহ ও আগলাল আর বেড়ি সমূহরা এবং জ্বলন্ত আগুন জ্বলন্ত আগুন আল্লাহ আগুনের ছায়া আগুনের ছায়া আগুনের ছায়া মেঘমালা যেমন আমাদের যদি খুলনা আকাশে আমরা থাকি তো আমাদের ছায়া কি মেঘ মেঘমালা এখানে এই জোলাল মানে মেঘমালা তো এখানে আল্লাহ কি বলছেন যে জাহান্ন আগুনের মেঘমালা হবে মেঘমালা মানে চারিদিক থেকে আগুন তাদেরকে উদ্দেশ্য হচ্ছে চারিদিক থেকে আগুন তাদেরকে কি থাকবে ঘিরে থাকবে ওই করে থাকবে এই হচ্ছে এমন যা দি আল্লাহ র ভয় দেখাছেন সতর্ক সাবধান করছেন তার বান্দাদেরকে এই কর্মজগতে যাতে এখন কাজ কাজকর্ম আমলটা ঠিক রেখে যাহার নাম থেকে বাঁচতে পারো তাহলে পরে কিন্তু সুযোগ থাকবে না মরণের পরে যখন জ্বালানো হবে তখন ফুটন্ত পানি হামিম গরম পানি কো বলা হয় তো এখানে গরম পানির কথা রয়েছে ফুটন্ত পানি ফুটছে জাহান্নামের আগুনে এই ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেবে যেমন পান করবে ফুটন্ত পানি জাহানের আগুনে ইউ হারো মাফি বতু নহিম তাদের পেটে যা কিছু রয়েছে নারী মুড়ি তা গলে যাবে বল জলুদ এবং চামড়া শরীরের চামড়াও গলে যাবে দুনিয়ার আগুন দিয়ে ফুটা পানি যদি হয় আর কাউকে জবর খাবে দেয় তো সব গোলে বেরিয়ে যাবে তো জাহান্নামের আগুন যার তাপ এই দুনিয়ার আগুনের চাইতে ধর্মীয় বিষয়ে যদি হক পথে থাকেন তবুও কখনো তর্কে জড়াতে যাবেন না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে একটি হাদিস রয়েছে আবু দাউদ্দ চার হাজার আটশো নম্বর আবু আলাহ বর্ণিত রয়েছে উনিশশো তিরানব্বই নম্বর ইভিনেমাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে ইভিনেমাজে বলছেন আনাসী তিন ফিরাবাদা आमी के बोल आमी जी प्रसाद लेमाना कारज् का देव का दे दायित्व निचि आल्ला पक्ष मान आल्ला আপনি কোরআন হাদিস দলিল পেশ করছেন তর্কে জড়াইতে যাবেন না সাথে তর্ক করতে যাবেন না কখনো তর্ক করবেন না মানে শুধু মূর্খ মানে শুধু আমি মা তার মূর্খ কথা বোঝা গেছে কারণে আর অহংকার হচ্ছে ফজিলত আর অবিবাহিত অসাধীল জান্নাত জান্নাতের মধ্যস্থলে মাঝখানে একটি স্পেশাল ঘরের আমি দায়িত্ব নিচ্ছি কার জন্য আপনার চাবি লুকিয়ে দেুকিয়ে দেয় এরকম করে না লুকিয়ে দিয়েছে মোবাইলটা লুকিয়ে দিয়েছে তারপরে প্রেশান করছে আপনার ভাই কোথায় আছে আমি কি জানি ভাই स्पेशल घर स्पेशल प्रसाद दायित्व निची जानना ओपर भागे लेमान हसना हासता ना खोल कहू হাসনা বললে যে যার চরিত্র ভালো হবে সুন্দর করবে চরিত্র এখানকার যে বিষয়টি সেটা হচ্ছে তর্ক বিতর্ক কে যথাসাধিয়ে চলবেন কারো তর্ক কোনদিন কল্যাণ বই নিয়ে আসে না হ্যাঁ যুগ আস্ত এর গ্রন্থর মানুষ আজকাল পাবেন আলিম পাবেন না তারা মন্তব্য করে থাকে মোদিনায় কি পড়া হয় তো বলুগুলো মরম পড়ায় মোদিনাই কি পড়া হয় ওই তো কয়টা বাইশ হাদিস পড়া হয় এই একজন ভালো মাদানী আলম জবাব দিয়েছিলেন যে মুদিনার একটা হাদিস যে পড়ানো হয় ধর একটাই যদি পড়ানো হয় যেভাবে পড়ানো হয় তোমার জীবনেও কোনদিন পড়িয়ে নিল্লা চল খুব বেশি তর্জমা করে দিতে অনেক বড় খেদমত করে দিয়েছে। চল্লিশ বছর ধরে বোখারি পড়িয়েছে প্রথম তিন মাস তর্জমা করে হ্যাঁ আর দু একটা কথা মাঝে মধ্যে বললো আর তারপরে দ্বিতীয় তিন মাসে মাঝে মধ্যে একটা তর্জমা করল হয়তো শেষ হয় তো ওতে শুধু পড়তে এবার পড়তে কারণ খতমে বোখারি করতে হবে খতম করতে হবে খতম করা এই পরে দেয়ার কত বড় আলেম তৈরি হবে অনেকে তো রাগ করবেন কিন্তু আসলে হক কথাই না এই কথা কেন বললেন যে আল্লাহ আল্লাহ রেখরে থাকবে আর তাদেরকে আল ফুতি বলছে এই আলোচনা এই জন্য করলেন বলছেন আন্না জাহামিয়া তিন হেসাম আল ফুতি এই জাহামিয়াদের মধ্যেকার বিশেষ করে একজন হেসাম ফুতি নামক এক লোক ছিল এই হচ্ছে মোতাজেলাদের একজন শেখ একজন মুরব্বী ছিল তার বেশ কিছু ভক্ত অনুসারী ছিল যাদেরকে বলা হইয়া আলমালা আহ দশ নম্বর খন্ড পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠে লিসারুল মিজান ষষ্ঠ খন্ডিনাজার রহমতুল্লাহ আল এর একশো পঁচানব্বই পৃষ্ঠে আছে আরো আলমিনা তো এতে কি রয়েছে তার উক্তি হচ্ছে কালা এই লোক বলেছে মোতাজেলি আল্লাহ রাহান্নামের ভিতরে নয় আগুনের ভিতরে নাই রাহ আল্লাহ রসুল এর উক্তিটি হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাহায্যের কথা কে করা এরকম ধরনের কথা বলেছে যেটা বিভ্রান্তি পর আল্লাহ রব্দুল আলমিন জাহান্নামের ভিতরে শেখল পড়াবে জাহান্নামের আগেও পড়তে পারেন হাসুরের মাঠে কিন্তু জাহান্নামের ভিতরে পড়াবেন জাহান্নামের ভিতরে তারা এইরকম ভাবে কষ্ট পেতে থাকবে আজাব এদিকে আগুনের আজাব তারপরে আজাব বেড়ির আজাব মানসিক আজাব শারীরিক আজাব সব রকমের আজাব থাকবে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহর দিনের কথা কবুল করেন এবং আল্লাহ রুব্য সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজতে রাখেন আর সমস্ত জালিমের অনিষ্ট থেকে আল্লাহ জানে হেফাজতে রাখেন ও সালামজমাই